আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ نحمدوহু ওয়া نستাইনহু ওয়া نستগফিরহু ওয়া نوমিনু বিহি ওয়া نتওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া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 وَأَشْهَدُ দু স্যদন সনদন ও হাবি বন ওদনা দু اللهم অসলু লহ মসলি আলমোহ আল আলি সি তালা ইবর আলি ইম্বরি কাহামিদিন আল্লাহ باركت على আলি وعلى কমরখ তালা ইম্বালি حميد مجيد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 وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْمِ فِيهِ لَعَلَّكُمْ تَهِنُونَ فَلَنُذِقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا وَلَنا جَأزَد النَّهُم أَسوََّذ كَُ يَعمَلُ ذَلِكَ جَنزَ ফরুল يجحدون যু بالله صدق الله العلي العظيم মা ওরিমের অশীষ মেহরবাণী যিনি আমাদেরকে ইমান এর দৌলত নসিব করেছেন আলহামদুলিল্লাহ তারপর আলহামদুলিল্লা নিয়ামতের সুক্রিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেন অরব বলেছেন এটা যদি নিয়ামতের আমি নিয়ামতকে বাড়াইয়া দিব ন্যাক কাজ করতে পারা এটা আল্লাহ তাল একটা নিয়ামত এই নিয়ামতের সুক্রিয়া আদায় করলে আল্লাহ এইরকম ন্যাক আমল আরো বেশি বেশি করার তৌফিক দান করবে। محترم حاضرین তিনটা আয়াত করেছি সুরা হামিম্ব ছাব্বিশ সাতাই আটাইশ লাইন থেকে তিলাবত করেছি শেষ পর্যন্ত পৃষ্ঠার শেষ পর্যন্ত আয়াত নেওয়ার একটা মাকসাদ সময়ের প্রেক্ষাপটে কিছু কথা আপনাদেরকে শোনান এই কথাগুলো আমাদের অনেকের পছন্দ হবে না আগের থেকেই বলেনি অনেকের পছন্দ হবে না তারপরে ও কথাগুলো আমাদেরকে বলতেই হবে আমি তো এখানে আপনাকে খুশি করার জন্য আসি নাই যে আপনার খুশি আপনি যেভাবে খুশি হবেন ওইভাবে আমি কথা বলব আমি তো এখানে আসছে আমার রবকে খুশি করার জন্য আপনি খুশি হইলেও বলবো খুশি না হইলেও বলব অসন্তুষ্ট ওই জরুরি কথাগুলো আমাকে বলতেই হবে সময়ের প্রেক্ষাপটে যে আয়াতগুলো করেছি শুরুতে এই একটু শুনি সোজা তর্জমা এক নম্বর আয়াত এটা কাফেরদের কথাগুলো আল্লাহ তালা বর্ণনা করেছেন এক নম্বর আয়াত অরব কি বলেন যারা কাফির তা বোলেদল কোরআন এক দু নম্বর ও গফি ওর আন তো সনবাই না ওর আন কেউ করলে সেখানে হটগোল সৃষ্টি করো যেন অন্য কেউ শুনতেও না পারে কেন এটা কেন করবা লালিবন তাইলে তোমরাই থাকবা পরাজিত হবে। এটা হচ্ছে প্রথম আয়াতের তর্জমা অনুবাদ দুই নম্বর আয়াতিম তাদের এই বক্তব্যের প্রেক্ষাপটে ধমকি দিচ্ছেন আজাবের ভয় দেখাচ্ছেন ঘোষণা দিচ্ছেন ওয়াদা করতেছেন কি আমি অবশ্যই অবশ্যই যারা কাফির তাদেরকে শাস্তি ভোগ করাবো আল্লাহ কথা এবং তাদের এই অপকর্মের বিনিময় শাস্তি আমি অবশ্যই তাদেরকে বুঝিয়ে দিব এটা হচ্ছে দুই নম্বর আয়াত তিন নম্বর আয়াতে রব্বে করিম বলছেন তিন নম্বর আয়াত অরব বলছেন এই যে শাস্তির কথা বললাম এটা হচ্ছে আল্লাহর দুষ্মন্দের শাস্তি সেটা হচ্ছে জাহান্নাম সেখানে নির্দিষ্ট কোনো মেয়াদে তারা থাকবে এক মাস দুই মাস এক বছর দুই বছর এমনটি নয় দারুল সেটা তাদের স্থায়ী ঠিকানা একবার ঢুকবে আর বের না। কেন এটা এটা এই জন্যে যে তারা আল্লাহর কালামকে অস্বীকার করেছে এই জন্য। এই হচ্ছে তিনটি আয়াতের মোটামুটি তর্জমা ইমাম কর্তুবির কর্তুবির মধ্যে সহজ ভাবে যদি বলি আবু জাহেলদের সম্পর্কে আবু জাহেলরা মানুষকে দুইটা কথা বলতো এক হচ্ছে কোরআন শুনবানা আরেক হচ্ছে কাউকে শুনতে দিবানা বক্তব্য ওয়াদা করেছেন আমি অবশ্যই আমার আয়াত কে অস্বীকার করার কারণে কঠিন শাস্তি দিবেন মুক্তারাম হাজরিন ওর আনের প্রত্যেকটা আয়াত এগুলোর নাজিল হওয়ার ক্ষেত্র আমরা আরবিতে বলি মা নাজিল হওয়ার ক্ষেত্র প্রেক্ষাপট নির্দিষ্ট কিন্তু তার বিধান তার আবেদন তার হুকুম এটা কেমত পর্যন্ত চলবে যেমন এই আয়াত আল্লাহ নাজিল করেছেন প্রেক্ষাপট নির্দিষ্ট মক্কার আবু জাহেলদের সম্পর্কে কিন্তু আবু জাহেলরা তো ময়ূরা শেষ তাই নাকি এই আয়াত শেষ এই আয়াতগুলোর আবেদন এই আয়াতগুলোর বিধান থাকবে কেমত পর্যন্ত আর ওই শ্রেণীর মানুষের জন্য আল্লাহর যে শাস্তির কথা এগুলো আল্লাহ তারা বলে দিয়েছেন ওই শ্রেণীর মানুষের জন্য আমার এই শাস্তি অব্যাহত থাকবে বিষয় হচ্ছে আবু জাহেলদের এই বক্তব্যটা মূলত আবু জাহেলদের বক্তব্য না এটা মূলত শয়তানের বক্তব্য তার দোসরদেরকে দিয়া এই বক্তব্য জমিনে প্রতিষ্ঠিত করতে চায় শয়তান চায় মানুষকে কোরআন থেকে দূরে সরাইয়া দিত কেন চায় এটা প্রমাণ কোরআনে করিমে আল্লাহ এই প্রসঙ্গ এনেছেন পনেরো ষোলো আট বলেছেন শয়তানের বক্তব্য শয়তান বললে هُمَّ ل آطِئًاَّهُمْ مِنْ بَيْنِ أَدِهِم وَمنِنْ خَنْفهِمْ وَأَن أَمَانِهِم وَ شَمَائِلِهِم وَلَا تَجدِ أَكثَرَهُمْ شَكرِرِي শয়তানের বক্তব্য শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছে আল্লাহ যাদের কারণে তুমি কি করবি বলে মানুষ যেই রাস্তা দিয়ে আপনার কাছে আসবে ওই রাস্তাটার নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম কি রাস্তা বলেন বলে ওই সিরাতে মুস্তাকিমের মধ্যে আমি বসে যাব। যেন তারা আপনার পর্যন্ত পৌঁছতে না পারে এবং বক্তব্য শয়তান জানাইয়া দিস কেন শয়তানের টার্গেট হচ্ছে মানুষকে আল্লাহ থেকে দূরে সরায়ে দেওয়া এটা শয়তানের টার্গেট শয়তান তার এই টার্গেট পুরা করতে গিয়ে शयतान टार्गेटेट पूरा करते गयान मानुष के धोखा दिए नान पद्धति क्या नौ? কারণ শয়তান যদি এক পদ্ধতিতে ধোকা দেয় মানুষ টের পায়া যাবে ধরা পড়ে যাবে এই জন্য যারা বাটপার তারা এক পদ্ধতিতে করে না ছোটবেলায় চোরের গল্প শুনতাম এক গেছে এক বুড়ার বাড়িতে চুরি করার জন্যে তো অনেকের ভেতরে কৌতূহল থাকতে পারে যে বুড়ার বাড়িতে কেন গেল কেন গেল চুরি করতে আর কোনো বাড়ি নাই না এখন চোরদের বড় বিপদ যাচ্ছে বিপদ চোররা এখন খালি বুড়াদের বাড়ি খুঁজে চুরি করার জন্য কারণ যুবকদের বাড়িতে এখন চোররা চুরি করতে যায় সুবিধা করতে পারে না কারণ যেই বাড়িতে চুরি করতে যায় যায় দেখে কোনো না কোনো রমে কেউ না কেউ মোবাইল একটা খুইলা ফেসবুক চালায় সোরের জন্য বড় মুসিবত হয়ে গেছে এই জন্যে চোররা এখন খুঁজে খুঁজে বুড়াদের বাড়ি খুঁজে কিন্তু বুড়া দুম আসে না তো এক চোর গেছে এক বুড়ার বাড়িতে চুরি করার জন্য দেখেন কিসা ফালতু গল্প শোনানো আপনাদেরকে আমার মাকসাদ না আমি বলিও না আগে আপনাদেরকে কি বুঝাইতে চাচ্ছি ওই বুঝানোর জন্য আপনাদের মাথাটাকে আমার কথাটা ধারণ করার জন্যে উপযুক্ত করতেছি একটু আলোচনা শুরু করি নাই এখনই ভাইঙ্গা পড়ের না বেশি জুইত লাগতেছে না না একটু চুপচাপ শুনেন। আপনি আমি মেজবান আপনি মেহমান বাজারে গেছি আমি আপনাকে খাওয়ানোর জন্য একবার চালের দোকানে যাব। একবার ডালের দোকানে যাব একবার মাছের দোকানে যাব। একবার তরকারির দোকানে যাব এতে আপনার সমস্যা কি আপনি দেখেন খাওয়ার সময় সব ঠিকঠাক আছে কিনা চুপচাপ শয়তান নানান পদ্ধতিতে ধোকা দেয় কথা বুঝানোর জন্য ওই ছোট্ট ঘটনাটা শোনাইতেছি চোর গেছে বুড়ার বাড়িতে চুরি করার জন্যে তো বুড়া টের পায়ে গেছে যে আমার ঘরে চোর ঢুকছে বুড়াও রেড়ি যে ভাতি যা কোন দিক দেওয়া যাই বা কিন্তু বুড়াও তো অভিজ্ঞ মানুষ চিন্তা করছে ঘরের মধ্যেই যদি ধরে তাহলে তো চোর দুই চারটা কিল টিল দিয়ে ভাইয়া যেতে পারে বুড়া চিন্তা করছে আমি বাইরে গিয়া ধরবো বেশি অবস্থা ব্যগতিক দেখলে একটা চিৎকার দিব আশেপাশে মানুষ শুনবে বুড়াও রেড়ি চোর যখন গাঠি নিয়ে দিনে চোররা এখনকার চোররা তেল মাকে মাথায় যেন মাথা ঠান্ডা থাকে বুদ্ধি করে বেড়ল যায় সময় পরিবর্তন হয়েছে বুঝেন না তো চোরকে যখন ধরছে চোর একদম সোজা কোন লড়া চাচা তো চিন্তা আমার আব্বার চেহারা চাচার ছেলে থাকে বিদেশ বহুদিন ধরে আব্বা শোনে না চোরের মুখে আব্বাস শুই না চাচা গেছে গা বলে তাই চুরি করতে আসতো কে কইটাই তো চিন্তা করতেসে আমারই পুলিশের কাছে দেন কই তো হাততেছে হাঁটতে একটু চাই খালি কাপড়ের ভাব করতেছে আল্লাহ কি শীত করে আল্লাহ তো শীত করে শীতের কাপড় ছাড়া আসিস কাকা আমি কি আর শীতের কাপড় ছাড়া আসছিলাম শীতের কাপড় চোপড় নিয়েই আসছি চাদর চাদ গায়ে দিয়া কিন্তু আপনার ঘরে চাদরটারে খুইলা খেয়ে কাজটা সাইরা আনতে যাব এর মধ্যেই তো আপনি ধরলেন চাদর কই তোর আপনার ঘরে এখন একটু সময় দিলে যাই নিয়ে আসতাম কয় যা লোয়া চোর গেছে কতক্ষণ না অনেকক্ষণ পরে চাচা শীতের মধ্যে নিজের মধ্যে ঠান্ডা লাগছে এখন কাঁপতে কাঁপতে ঘরে আইসা দেখে সব হান্লা যে কম্বলটা গায়ে দিয়ে শুয়ে আছিল ওই কম্বলটা নিয়ে গেছে চাচা বলে ভাতিজা এক মাগে মাঠে গেছো আবার আসবা রাখো এইবার আব্বা ডাইরেক্ট বললো চিন্তা এই কাকারে ধোকা আবার দেওয়া যাবে যা করে আল্লাহ কয়েকদিন পর তোর চোর আবার আসছে চাচা ও পাইছে যে ঘরে চোর ঢুকছে চাচা এবার মনে মনে রেডি আজকে ডাইরেক্ট আব্বা বললো ছাল বোড়া যা করে আল্লাহ ঠিক আগের মতো চোর যখন গাঠটি নিয়ে বের হয়েছে যা যা খপ করে যায় চোর আগের বার চুপচাপ ছিল এইবার চুপচাপ নাই এইবার উল্টা চাচাকে টানে আমার পুলিশের কাছে কেন তোমার পুলিশের কাছে দিব যে আমার মতন পোড়া কপাল এত বড় দয়া করলেন এহসান করলেন অনুগ্রহ করলেন এরপর আমি গাদ্দারি করলাম আমার মত গাদ্দারের ঠিকানা জেল পাঠানামারে তো করছে চল একটু হাটে হাটে একটু পর বলে উফুরে আল্লাহ কাঁটা ঢুকে গেল জুতা ছাড়া জুতা ছাড়া কি আর এই ভয়ে জুতা খুল্লা চুরি করতে এই চিন্তা করছি চাচা বলে ও আমার বেকল পাইছ তুমি এইবার আবার জুতা আনতে যাইয়া এই কাজ আমি করুম না আমি এনে দাঁড়াই আপনি যাইয়া একটু কষ্ট করে জুতাটা নিয়ে আসা একটা সাধারণ চোর গৃহস্থা দেওয়ার জন্য এক পদ্ধতি গ্রহণ করে নাই তাইরে একটা শয়তান যে সব চোরের বস সব বাটমারের গডফার সেই শয়তান আপনাকে আমাকে এক পদ্ধতিতে ধোকা দিবে এটা করে। শয়তান আমাকে আপনাকে নানান পদ্ধতির ধোকা দিবে তার টার্গেট একটাই মানুষকে আল্লাহ থেকে দূরে সরায়া দেওয়া আমি যে আয়াত গুলো তেলেয়াত করেছি সুরফ এর পনেরো এবং ষোলো নাম্বার আয়াত एर तीन आयात पर सतरोना शुनें शयान आदमी धोखा दिस, दिस। अल्लाह इर्शात करते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 إِنِّي لَكُمَا لَمِنَ ইন্ কুমাল শুকা দায় حضرت আদম আসাল সালাম কি کی এক নম্বর نمبر মানহা কুমার অব কুমার হা দি সজ র निर्दिष्ट निर्दिष्टरेंगे लांग दस टाइम गुका ग आदम आल्लम के धोखा दीच बहिला আল্লাহ তাহলে আপনাকে এই নির্দিষ্ট গাছের ফল খাইতে নিষেধ করেছেন এই জাতীয় আরো যে নয়টা গাছ আছে ওটার থেকে তো আর ফল খাইতে মানা করেন আল্লাহ বক্তব্য সর্বপ্রথম ব্যাখ্যা দিচ্ছে আল্লাহর বক্তব্যের মুফাশির সর্বপ্রথম হচ্ছেই প্লিস আমরা তো এখন নামের শুরুতে মুফাসসির দেখলেই কাই থা যাই বক্তা দেওয়া দিছে সুবাহ আল্লাহ নাম আর খুঁজা পাওয়া যায় না নামের আগে দেখলে মনে হয় আপনি যে আন্তর্জাতিক বক্তা লাগান আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বক্তা আপনি যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা লাগাইলেন আপনার তুমি আমি চিনি না বলে হুজুর এটার একটা বিষয় আছে এটা আমি খামাখা লাগাই নাই বলে কেমনে লাগাইছেন বলে ইউটিউবে আমার একটা বক্তব্য আছে তো ইউটিউবটা আন্তর্জাতিক বিষয় আমার বক্তব্যটা গোটা দুনিয়ায় ছড়াইয়া গেছে আমি আন্তর্জাতিক বক্তা পাবলিক এত সহজ মানুষ যার যত বেশি উপাধি ওই বক্তা বড় বক্তা সুবাহান আল্লাহ ওর আন পরে নাই আমাদের সঙ্গে প্রমাণ শুদ্ধ কই আলার কালাম পড়তে পারে না শুদ্ধ কইরা বসে ভৈরবের টাকা বক্তা সব ও আজ কি করে আয়াতের সাথে কোন সম্পর্ক নাই আব্দুল কাদের জিলানির কবর থেকে উঠাবে পাবলিক রেডি আল্লাহ আকবর হুজুর কবর থেকে উঠছে এবার পাঠাবে আল্লাহর সাথে দেখলে কাই যায় আল্লাহ কালামের সর্বপ্রথম তাফসির করেছে যেই ব্যক্তি সে হচ্ছে মিস্টার ইবলিস কাজী সাদার ইবলিস যখন এই ধোকা দেওয়া কাজ হয় না আপনারা ফিরিশা হইয়া যান এই ফল খাইলে আপনি ফিরিস্তা হইয়া যাবেন এটা আল্লাহ চান্না এটা ইবলিসের দুই নম্বর ধোকা আপনারা বুঝবেন না সহজে বুঝিয়া দিত দুই নাম্বার ধোকা এটা কেন छती है समस्त नबीरा समस्त फिर चे सरा উত্তম আদম আলী সাল্লা তু নবী তিনি ফেরিস্তার চেয়ে উত্তম আল্লাহ বানাইছেন আর ইবলিস বলে আল্লাহ চান না আপনি ফেরিস্তা হন এই জন্য এই গাছের ফল খাইতে মানা করছেন আদম ফের হতে যাবে কোন দুঃখে তো আল্লাহ নবী বানাইয়া শ্রেষ্ঠ মর্যাদা দিয়েই রাখছেন ঠিক একই ধোকা এখন মাদ্রাসার ছাত্রদেরকে দেওয়া হচ্ছে একই ধোকা আমার মা বোনদেরকে দেওয়া হচ্ছে মাদ্রাসার ছাত্রদেরকে কেমনে ধোকা দেওয়া হয় বিশেষ করে কৌমি মাদ্রাসা আপনাদের সংস্কার করা দরকার কেন মাদ্রাসায় মসজিদ আর মাদ্রাসা আহারে যে কি কথা শুনলে হুজুররা খালি খায় খালি খায় খালি খায় হুজুরদের বদনাম খালি খায় যদি বলি ভাই আপনার ছেলেটারে মাদ্রাসায় দেন বলে মাদ্রাসায় পৈরাক খাইব কি আগে কি করিল হোক আরে খুজুরের ব্যাপারে তার বক্তব্য ছাত্রদেরকে ধোকা দেওয়া হয় যে এই শিক্ষা সিলেবাসে তুমি তো ডাক্তার হইতে পারো না তুমি তো ইঞ্জিনিয়ার হইতে পারো না তুমি অন্য আরো কিছু পড়ো মাদ্রাসায় আরো কিছু ঢুকানো হোক হিসাব তো লাভ কি লাভ হচ্ছে আমাকে ডাক্তার বানাইতে চায় আমাকে ইঞ্জিনিয়ার বানাইতে চায় রাগ করেন না আপনারা আল্লাহ রসুল জানাইছেন আল্লামা। জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে আর বানাইয়া আমার ইঞ্জিনিয়ার না বানাইয়া লক্ষ লক্ষ ডাক্তার যারা বেকার আগে তাদেরকে চাকরি দাও তারপর আলেমকে ডাক্তার বানাইতে এটা শয়তানের চক্রান্ত শয়তান আদমকে ফেরিস্তা বানাইতে চাইছ আর এরা আলমদেরকে ইঞ্জিনিয়ার বানাইতে চায় এটা হচ্ছে এক ধোকা ঠিক একই ধোকা দেওয়া হয় মা বোনা ঘরে কেন থাকবা বাইরে যাও চাকরি করো শিক্ষা লেখাপড়া করেছো না এরে মা বোনা রাগ করো না ইসলাম তোমাদের স্বাধীনতা হরণ করে নাই ইসলাম তোমাকে যেই মর্যাদা দিয়েছে দুনিয়ার কোন ধর্মের ধারে কাছেও নাই तुम्हें जे इमाम तुम सम्पर्क मायर पैर ताना हा तुम पैर नीचे आशार कथा ताना कईरा शयान तुम्हारे स्क्रुआ दिल एक ढुकया दिल तुम जैक पायर तले जा बसला আল্লা বানাইলেন তোমার ঘরের রানী আর তুমি হইলা দিয়াও কাজ হয় নাই শয়তান এইবার তিন নম্বরটা মারছে শয়তান একটা ধোকা দেয় না বুঝাইতেছি শয়তান তিন নম্বরটা মারছে কি বানাইছেন জান্নাতে খান স্থায়ীভাবে থাকার জন্য না দুনিয়ায় পাঠানোর জন্যে আহা। দুনিয়ায় পাঠানোর জন্যে বানাইছেন আল্লা তিস্য দুনিয়ায় পাঠাবেন এই জন্য বানাইছেন এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে দুনিয়ায় পাঠানোর জন্য বানাইলে মাঝখানে জান্নাতে কেন পাঠাইলেন প্রশ্ন আসতে পারে এটারও চমৎকার একটা কারণ আছে আদম আলাইসালামকে জান্নাত থেকে আল্লাহ কেন ঘুরাইয়া আনলেন তো কারণ হচ্ছে সুরা আতবা আহাত একশো এগারো সুরার নাম কি আবার বলেন আয়াত নাম্বার একশো এগারো এগারো নম্বর পাড়া হাফিজের তিন নম্বর পৃষ্ঠা নয় নাম্বার লাইন ওই জায়গায় আপনাকে জান্নাত বিক্রির প্রস্তাব করছেন রব বলেন এখন আমার কিছু প্রশ্নের উত্তর দেন জান্নাত কেনার জন্যে সবাই হাত উঠাইলেন জান্নাত কে কে দেখছেন আছেন কেউ জান্নাত দেখছেন কেউ অনেক শর্ত আছে মৌলিক দুইটা বড় বড় শর্ত আছে এক হচ্ছে যেই মালের বেচা কিনা হবে ওই মালটা হস্তান্তরযোগ্য হইতে হয় আমরা এটা আমাদের পরিভাষায় বলি মকদুর উত্তেসলিম হইতে হয় যেমন হুজুর বসা সহজ সরল মানুষ আমি বললাম যে হুজুর একশোটা টাকা দেন তো হুজুর তো খুশি হইয়া দিয়ে দিছে ভাই কিন্তু বেচা কেনা হবে কথা বলেন কেন এই মালটা হস্তান্তরযোগ্য না এই জন্যই পানির নিচে মাছ বিক্রি করা যায় নাই ফল না আসার আসার আগেই বাগান বিক্রি করা যায়জ নাই কেন মাল এখনো হস্তান্তরযোগ্য না দেখা যায় না দুই নম্বর শর্ত দেখা যাইতে হবে আল্লাহ আমাকে আপনাকে জান্নাত বিক্রির প্রস্তাব করেছেন আমরা কিনতে রাজি হয়ে অথচ আমরা কেউ জান্নাত দেখি নাই না কেমনে কিনতে হয়ে এটার জবাব হচ্ছে আমি জিজ্ঞেস করি আপনাদের অঞ্চলে এলাকায় বা এখানে অন্য জায়গায় মেয়েদেরকে বিয়ে দিলে মেয়ের শ্বশুর বাড়ি দেখার জন্যে মেয়ে নিজে যায় না গার্জিয়ান যায় ঠিক আছে কথা না বাবা তোমরা দেখলেই আমার চলবে আমার দেখার দরকার নাই আরেকটা হচ্ছে স্লোগান কন্যা মাঝে মধ্যে দেখবেন রাস্তাঘাটে স্লোগান কন্যা বলবে এই বলবেন না যেখানে আমি থাকবো না তোমাদের দেখলে হবে না অবাধ্য সন্তান যে বলে না আমার দেখতে হবে নাস্তিক মু আমাদের উপর অভিযোগ করে আমরা অন্ধবিশ্বাসী যা বলে তাই বিশ্বাস করি এই যে জান না কেনার জন্য রেডি হয়ে গেছি নাস্তিক বলে আমাদের উপর বড় অভিযোগ তাদের আমরা শুধু তাদেরকে জানাই দিতে চাই আমরা তোমাদের মতো অবাধ্য সন্তান না আমরা মা বাবার বাধ্য সন্তান কথা বলেন ঠিক কিনা এইবার আসেন আল্লাহ তারা আদম আর ইসলামকে দুনিয়ায় পাঠানোর জন্য বানাইছেন কেয়ামত পর্যন্ত অন্ধবিশ্বাসী না বরং তারা মা বাবার সন্তান আমাদের বাবা আদম জান্নাত দেখে আসছেন আমাদের মা হাওয়া জান্নাত দেখে আসছেন আমরা তাদের বাদ্য সন্তান আমাদের দেখার দরকার নাই আল্লাহ আমরা কবুল করে নিলাম শৈতান যখন দেখছে না তিন নাম্বার ধোকা দিয়া কাজ হয় না এইবার মার্চের চার নাম্বারটা আপনি তো মনে করছেন ডাইরেক্ট খাওয়াই দিচ্ছে ফল না এত সোজা না শয়তান ধোকা দিয়া বলে আমার ভুল বুঝতেছেন আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী আল্লাহর কসম খাইয়া বলি ওই যে ভারত আমাদেরকে বলে আমরা আপনাদের বন্ধু বলে বন্ধু। কেমন বন্ধু মানুষ পাখির মত্যা করে কথা কয় না বন্ধুত্ব কেমনে প্রকাশ পাইল বলে তোমাদের দেশে জিনিসপত্রের কত দাম মানুষ বেশি চাপ বেশি মানুষ কিছু কমাইলে জিনিসপত্র দাম কমা যাবে চাপ কমা যাবে এই এইরকম বন্ধু আমাদের বুঝেন না বড় হিতাকাঙ্ক্ষী সোহান আল্লাহ কেমন বন্ধু হাজরত মুফতি আমিন এই টাইপের বন্ধুত্বের একটা উদাহরণ পেশ করতেন ভরত চমৎকার যে এক এলাকায় এক পিরসাপ একজন খেলাফত দিচ্ছে তার এলাকায় সাগরের পানি লাগবে ওই সাগরের ফেনা লাগবে এই বাবা দশ টাকা লাগবে আসেনা এরকম পিসাব খাজা বাবা তো পিসের কাছে খবর আসছে আমার মুড়ি তো এইরকম দুই নম্বরই কইরা কৈরা চলতেছে পিস একদিন ওই এলাকা দিয়ে যাচ্ছেন হঠাৎ মনে পড়ছে আরে এই এলাকায় তো আমার ওই মুড়ি থাকে আল্লাহ যদি ধরা খাই যদি সামনে পড়ে না জানে আমার সাথে আবার করে। পিস আল্লাহ আল্লাহ করতে করতে এলাকা ছাড়তেছে তো কথা আছে না যেখানে বাঘের বয় সেখানে রাত হয় হঠাৎ করে দেখে মুড়িদ সামনে হুজুর হাসালাম আলাইকুম হুজুর মনে মনে চিন্তা করতেছে তোর ভয়ে আমার ভিতরে শুকায় যাচ্ছে আল্লাহ আল্লাহ করতেছি তুই সামনে পড়লি হুজুর কেমন আছে ভালো আছি সময় নাই পরে কথা বলবো না একটু ব্যস্ত আছি না হুজুর আপনার কতদিন দেখি না হুজুর সন্দেহ যায় না কেন না যাবো না আরেকদিন যাবো না আজকে বরকত একটু দিয়েই যেতে হবে যা করে পরে জোর করে হুজুরের বাড়িতে নিয়ে গেছে হুজুর গেছে সহজ মানুষ হুজুর আপনি ঘুমান আমি বাজারে যাই কয় যা হুজুর ঘুম দিয়েছে আমার দরকার আগে কি শুনলাম এখন কি দেখতেছি হুজুর মহা খুশি দশ হাজার টাকা হাদিয়া পাইয়া মুড়িদের কান্দে গাঠি হুজুর আগে আগে হাটে মুড়িদ পিছনে কিছুক্ষণ যাইয়া হুজুর চিন্তা করতেছে ব্যাগের মধ্যে আছে পঞ্চাশ হাজার মুরিদের দিল দশ হাজার ষাট হাজার বাড়িতে পশ্চিম দিকের বেড়া যেটা আছে টাকাটি একসাথে করা দরকার মুরিদের সামনে তো খোলা যায় না সরম লাগে মুড়িদের বলে তুই জাগা আমি যাইতে পারি ঠিক আছে যান গাছটি হুজুরের কান্দে উঠাই দিছে হুজুর কিছু দূর গাছের নিচে বৈশা ওই পকেটের দশ হাজার খুলছে আর কি মুড়িদে পিসে যখন ঘুম পাড়াইছে তখন পিসের ব্যাগ খুললে পঞ্চাশ হাজার নিয়া দশ হাজার দিয়া বাজার করছে আর হাজার দিছে দশ হাজার হুজুরে দিয়া ভাগাইয়া দিছে দোস্ত তুমি মনে করো ভারত আমাদেরকে এগুলা সব এই মার্কা হিতাকাঙ্ক্ষী এই সমস্ত হিতাকাঙ্ক্ষীরা যাদের বন্ধু হয় তাদের শত্রুর প্রয়োজন হয় না শয়তান যার বন্ধু তার শত্রুর প্রয়োজন হয় না আল্লাহর কসম খায় বলে আমাকে ভুল বুঝছেন না আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী আদমা আলাই সাল্লাম ফল খাইছি আল্লাহর কসম খাইছি কি বুঝাইলাম এতক্ষণ থেকে কি বুঝাইলাম যে শান আমাকে আপনাকে এক পদ্ধতিতে ধোকা যে দিবে না এটা আল্লাহ মানব ইতিহাসের শুরু থেকে আমাদেরকে দেখাইয়া দিচ্ছেন জানাইয়া দিচ্ছেন যে সাবদাং এটা বড় বাটপার এই বাটপার তোমাকে এক পদ্ধতিতে ধোকা দিবে না নানান পদ্ধতিতে ধোকা দিয়া বাটপার আমাকে আল্লাহ থেকে দূরে সরাইতে চায় কথা কিন্তু পিছনেরটা মনে রাখতে হবে ওই যে আবু জাহেলদের কথা মক্কার আবু জাহেলরা কি বলতো এই কোরআন শুনবা না কোরআন কেউ পড়লে হট্টগোল তৈরি করবা শয়তান চায় মানুষকে আল্লাহ থেকে দূরে সরাইতে তাইলে কোরআন থেকে কেন দূরে সরাইতে চায় কারণ শয়তান জানে মানুষকে আল্লাহ থেকে কোরআনের শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাগুলা কারণ তারা জানে মানুষকে কোরআন শিক্ষা থেকে দূরে সরাইতে পারলে মানুষকে তার রবের রহমত থেকে দূরে সরানো যায় এটা বুঝার জন্যে আপনাদেরকে আমি আরেক জায়গায় নিয়ে যে বাজার করতেছি এখনো কি করতেছি কথা বলে না আল্লাহ থেকে দূরে কখন কিভাবে সরে সুরা রহমানের প্রথম তিন আয়াত এক নম্বর আয়াত রহমান আয়াত কি আল্লা রহমান বলেন বলেন বরকতের জন্যে বরকতের জন্য বলেন আর রহমান দুই নাম্বার আয়াত আল্লাম কুরআন তিন নম্বর আয়াত পড়েন খলাক ইনসান এগুলার প্রথম আয়াতের অর্থ হচ্ছে রহমান আল্লাহ যিনি দুই নম্বর আয়াত হচ্ছে আল্লা কোরআন শিখালেন তিন নম্বর আয়াত হচ্ছে খালাকাল ইনসান যিনি মানুষ সৃষ্টি করলেন এরে দু মোহতারাম একটু চিন্তা করেন তো আয়াতগুলোর সিরিয়ালটা ঠিক আছে কিনা এক নম্বর হচ্ছে রহমান দুই নম্বর হচ্ছে কোরআন শিক্ষা তিন নাম্বার হচ্ছে মানুষ সৃষ্টি আমি আমাকে দিয়ে জিজ্ঞেস করি আমি জন্ম আগে নিয়েছি না আগে আগে আমার জন্ম তাই না আপনাদের কি অবস্থা আগে জন্ম নিছেন না আগে কোরআন শিখছেন মায়ের পেট থেকে কোরআন শিক্ষা আসছেন এই রকম কোন বুজুর্গ এখানে আছেন তাইলে আপনি ওয়াজ করেন আমরা শুনি এত বড় বুজুর্গ আপনি আমাদের শিক্ষা কি সাথে বলতে হবে কারণ কথাটা বুঝার জন্য রহমানের মধ্যে আল্লাহ সিরিয়াল আনছেন আগে কোরআন শিক্ষা তারপরে মানুষ সৃষ্টির কথা তিন নাম্বারে আনছেন কোরআন আপনারা সিরিয়ালটা একটু আকপিস হয়েছে কিনা এই আকপিস আল্লাহ কেন করলেন মানুষ সৃষ্টির ব্যাপারটা দুই নম্বরে আসার কথা ওর আন শিক্ষার ব্যাপারটা তিন নম্বরে যাওয়ার কথা আলোচনার সাথে সম্পৃক্ত যেটা পরে আসতেছি আল্লাহ বুঝাইলেন বান্দা আমি মানুষ আগেই সৃষ্টি করছি কথা ঠিক কিন্তু তোমার পরিচয় মানুষ তখনই আসবে যদি তুমি তোমার পরিচয়ের আগে কোরআনের শিক্ষা নিজের সাথে সম্পৃক্ত করতে পারো তাইলে তুমি মানুষ তোমার পরিচয় মানুষ না এই জন্য আল্লাহ আগে কোরআনের শিক্ষার কথা আনছে তারপরে মানুষ সৃষ্টির কথা আনছে যে আগে কোরআন শিখো তাইলে আমি আল্লাহ তোমার পরিচয় দিলাম তুমি মানুষ না তুমি মানুষ না বনি আদম বনি আদম আর মানুষ এক জিনিস না একটা উদাহরণ দিলে এইরকম সিরিয়াল আল্লাহ কেন করলেন যে কোরআনই শিক্ষা না পাইলে সে মানুষ না তসলিমা নাসরিন তার এক বইয়ের মধ্যে লেখেছে বক্তব্যটা এরকম এই প্যাট আমার আমার পেটের মধ্যে আমি কার সন্তান নিব কোথেকে নিব এটা আমার ইচ্ছা যেখান থেকে খুশি সেখান থেকে এই পেটের মধ্যে বাচ্চা নিব। ধর্ম কোন সমাজ নির্দিষ্ট কোন বাচ্চা আমার পেটে নেওয়ার আমাকে বাধ্য করতে পারবে না এটা ছিল বক্তব্য তার আপনি না হজুবিল্লা আমি তো বলি তোমার এই বক্তব্যের কারণে বোন কোরআনের এই সিরিয়ালটা আমার বুঝে আসছে আল্লাহ কেন আগে কোরআনের শিক্ষার কথা আনছেন মানুষের কথা পরে আনছেন কেন कारण तर मध्य कुरानी शिक्षा नहीं खुशी से पेटे बाच्चा ने मानुषर स्वभाव ना मानुषर बो कुत् स्वत्तारक्त বুজা গেল তাসলিমা মানুষ না সে কুত্তা আর তার মধ্যে কোরআন শিক্ষা না থাকলে তোমার মুখ দিয়া কুত্তার মতো কথা বের হবে এটাই স্বাভাবিক এই জন্য আল্লাহ আল্লামাল কোরআন কে আগে এনেছেন ইনসানকে পরে এনেছেন তিন নাম্বারে যে তুমি মানুষ হিসাবে পরিচয় তখনই দিতে পারবা যখন আগে কোরআনের শিক্ষায় তুমি শিক্ষিত হবা কোরআনের বিধান সম্পৃক্ত দোস্ত সেটা হচ্ছে আয়াত উপরের থেকে নিচের দিকে সাজান উপরে আয়াত আর রহমান দুই নম্বর আয়াত আল্লামাল কোরআন তিন নম্বর আয়াত ইনসান তিনটা আয়াতের মধ্যে লক্ষ্য করেন তিনটা শব্দ প্রথম আয়াতে রহমান নাম্বার নাম্বার আয়াতে আয়াতে তিন বলেন তো প্রথম আয়াতে কি রহমান দুই নাম্বার আয়াত কি বলেন বলেন কোরআন তিন নাম্বার আয়াতে কি ইনসান আবার বলেন প্রথম আয়াতে কি রহমান দুই কি আয়াত আল্লাহ যদি তুমি ওই যে নিচে তিন নাম্বার মানুষ পর্যন্ত যদি টেনে আনতে চাও দুনিয়ার কোনো রাস্তা কোনো পদ্ধতি গ্রহণ করলে হবে না রহমান আর ইনসানের মাঝখান দিয়া কোরআনকে ঢুকাইয়া দিতে হবে এই জন্য শয়তানের টার্গেট মানুষকে জানে মানুষকে আল্লাহ থেকে দূরে সরানো সহজ হয়ে যাবে আপনারা এইবার আসে আপনাদেরকে আমি শয়তান বর্তমান সময়ে মানুষকে কোর আন থেকে কেমনে দূরে সরাই কিছু উদাহরণ পেশ করি মহাতারাম হাজরিন এটা আগে বোঝা দরকার ওই যুগের আবু জাহেলরা মানুষকে দূরে সরানোর জন্য হুবুহু একই বক্তব্য দিবে এটা মনে করার কোনো কারণ নাই আগেই বলেছি শয়তান আপনাকে এক পদ্ধতিতে ধোকা দিবে এই আশায় আপনি বসে থাকেন না শয়তান আপনাকে ভিন্ন পদ্ধতিতে ধোকা দিবে টার্গেট একটা ভিন্ন ভিন্ন এই ডিজিটাল পদ্ধতি কি একটা পদ্ধতি ধোকা বুঝেন বড় পাগড়িওয়ালা বড় প্যাটওয়ালা সুবাহে তো শান্তি বিশ্বের খাজা এমনি বসলে প্যাটটা যখন সামনের দিকে যায় শান্তি আল্লাহ ব্যাপারে আর না থাকুক আমার হ্যাঁ সুমু কস্তুগির আসে না ওই যে জাপানি এগোতো দেখা যায় আসে এরকম খাজা বাংলাদেশে কত বড় প্যাট খাজা মরিদদেরকে বলে আমি একটা বিষয়ে টেনশন মুক্ত রে কি বাংলাদেশে বহু জ্ঞান জাম চলতা শুনলাম না উপরে না নিচে হাতই তো আসে না এত বড় পেট আমার কোন ঝামেলা নাই টেনশন মুক্ত হচ্ছে নামাজি পড়ে না দোস্ত ধোকা এই আমার আপনার মতো লেবাস বাংলাদেশে এখন কিছু মুফাসির বের হয়েছে টাই বাবা মুফাসিরা মুফাসির মানে ডাক্তার সাহেব ইঞ্জিনিয়ার সাহেব সারা জিন্দিগি বহু আকাম কুকাম করছে। শেষ বয়সে এখন হসকা তিনি বড় দিনদার হয়ে গেছেন ভালো কথা আলহামদুলিল্লাহ এটা নিয়ে আমরা তাচ্ছিল্য করি না উৎসাহ দিই ভালো কথা আলহামদুলিল্লাহ কিন্তু তিনি নতুন করে পণ্ডিত হয়ে গেছেন কি কোরআনের আরো কিছু তাফসির পইরা এবার নিজেই তাফসির করা শুরু করছে কোরআনের গবেষক হয়ে গেছে এখন পাবলিক যেই মানুষটা সর্বোচ্চ জায়গায় ছিল ধরো ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর কথার কথা তিনি যখন মধ্যে বুদ্ধি বড়া বিজ্ঞানী সোহান আল্লাহ যেই বিজ্ঞান দিয়া যেই মগজ দিয়া যেই মস্তিষ্ক দিয়া রব চিনা যায় না তুমি ওটাকে মস্তিষ্ক তুমি বলতে পারো আমি ওটাকে মস্তিষ্ক বলি না আমি ওটাকে ডিজিটাল গোবর বলি ওই শ্রেণীর মুফাসির যারা গবেষক নতুন নতুন আপনাদের কানে ওই ফতুয়াটা আসতে পারে বিভ্রান্ত হবেন নাল্লার দুহাই দিয়া যায় সেই ফতুয়াটা হচ্ছে ওর আন অর্থ না বুঝা পড়লে কোনো স্বভাব নাই এইরকম একটা ফতুয়া বাজারে ছেড়ে দেওয়ার চেষ্টা হচ্ছে মাদ্রাসায় পড়ছে জানে কি উনি তো ইউনিভার্সিটির শিক্ষক সাহান বহু বড় পন্ডিত মনে রাখে আলিমরা তাফসির করে সাহাবায় কেরাম সাথে মিলাইয়া আর এই সমস্ত পন্ডিতরা তাফসির করে বিজ্ঞানের সাথে মিলায় বিজ্ঞান কয়দিন পরে পরে পাল্টায় এই সমস্ত ডিজিটাল মুভাসির তাফসির কয়দিন পরে পরে পাল্টায় আল্লাহ নবীর সাহাবিদের ব্যাপারে রবের সিদ্ধান্ত এই যে মতামতটা দিয়ে দিল বাজারে ছেড়া দিল এটার কি অবস্থা আসল কি কোরআন শরীফ অর্থ ছাড়া পড়লে স্বভাব হয় না আল্লাহ আকবার তুমি আমার কোরআন কি মনে করছো বাজারের চটি বই গল্প উপন্যাস মনে করছো আমরা অস্বীকার করছি না এটা যে অর্থ সহ পড়লে অর্থ জেনে বুঝে পড়লে ফায়দা অনেক অস্বীকার করছি না কিন্তু অর্থ সারা পড়লে স্বভাব হয় না এই কথাটা একটা প্রতারণা একটা প্রতারণা ধোকা কেন ধোকা ধোকা এটা হুজুর অনেকে জিজ্ঞেস করবে বাজারে এই হাদিসের তরজমা আমি করব ব্যাখ্যা আপনারা দিবেন আমি ব্যাখ্যা দিব তাইলে ফটো দিতে সহজ হবে আমার জন্য আল্লাহ রসুল বলেন বলতেছেন না পিছনের হারা মনে করতেছে যে সামনের হারা বলুক আমরা খালি শুনি কয় নাকি হয় মাসাল্লাহ একজনে হাত দিয়া দেখাইছে দশ নেকি। ওর আনের একটা অক্ষর পড়লে কয় নাকি ভাই এই হাদিসের এর মধ্যেই রসুল বলছেন কোরআনের একটা হরফ পড়লে এই হাদিসের মধ্যেই আল্লাহ রসুল বলছেন আমি বলি না আলিফ এটা বলি না কথা বরং আমি বলি আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ কয় হরফ হইল রসুলের আগের বক্তব্য আর এই বক্তব্যের সাথে একসাথে মিলে এইবার এই এর অর্থ এর বিশ্লেষণ আপনারাই দেন এইবার বলেন তো রসুল বলেছেন আলিফ লাম মিম আমি বলি না একটা হরফ আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ কয়টা হরফ হইল এইবার আপনারা বলেন তো আলিফ পড়লে কয় নে কথা ঠিক আছে ভুল বলেন নাই তো আমিও আপনাদের সাথে একমত এটা আপনাদের মত আমি সহমত পোষণ করলাম দুই নাম্বার লাম লাম পড়লে কয় নে কি ঠিক আছে এর উল্টা কেউ বুঝছেন হাত তোলেন তো জানা আমি আর উল্টাটা বুঝছি আসেন কেউ বলেন তাইলে গেল আমি আপনাদের সাথে সহমত পোষণ করলাম তিন মিম পড়লে কয় নাকি তাইলে টোটাল তিন অক্ষর পড়লে কয় নাকি হয় আলিফলাম মিম পড়লে কয় নাকি হয় আবার বলেন তো এর উল্টা কারো কোনো মতামত আছে নাকি এখানে নাই নাই থাকলে হাত তোলে নাই মাস আমিও আপনাদের সাথে দিলেন তিরিশ নেকি হয় আপনি একটু আমাকে বলেন তো আলিফলাম মিম এর অর্থটা কি একটু বলে মিমের যদি অর্থ না থাকে তাইলে আপনি এই কথা কেমনে বলেন কোরআন অর্থ না বুঝে হয় না সবাই বলতেছে আমরা অর্থ জানি না রসুল বলতেছেন মিম পড়লে তিরিশ নাকি বোঝা গেল কোরআন শরীফের অর্থ না বুঝে পড়লেও আল্লাহ জবাব দেন এখন প্রশ্ন আসবে এটার সাথে মানুষকে কোরআন থেকে দূরে সরানোর কি সম্পর্ক এই সম্পর্কটা বুঝাই দেওয়ার জন্যই তো আপনাদের কাছে আসছি আপনাদেরকে ডিজিটাল পদ্ধতিতে ধোকা দিবে আর আমরা মৌলবীরা আগের মতো বসে বসে দাইল খাইয়া বসে থাকবো ওই সময় নাই সুযোগ নাই আল্লাহ তালা যখন ফেরাউন আসছে ওই মার্কা একজন নবী মুসা ইসলামকে পাঠাইয়া দিচ্ছেন নমরুদ আসছে ওই রুকুম নবী ইব্রাহিম আলী ইসলামকে পাঠাইয়া দিচ্ছেন আল্লা যখন দেখছেন শয়তান এখন ডিজিটাল হয়ে গেছে আল্লাহ করছেন কোনো যারা সময়ের কালের উম্মত ওলামা যারা আলেম যারা তাদের জিম্মাদারি হচ্ছে আপনাদেরকে ওই রাস্তাগুলো গুলো দেওয়া সচেতন করা সতর্ক করা এই এই কথাগুলো বলতেছি একটা পদ্ধতি দেখেন বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ আমার কাছে মনে হয় আরো বেশি হবে যারা শরীফের অর্থ বুঝে না এখানে যত মানুষ আছেন আমার তো মনে হয় তিন ভাগের দুই ভাগ মানুষই কোরআনের অর্থ বুঝেন না আমার মনে হচ্ছে আচ্ছা বলেন তো এখন যদি আপনার দিল ও দেমাগের মধ্যে এই ফতুয়াটা ঢুকায় দেওয়া যায় যে অর্থ ছাড়া কোরআনশোরি পড়লে কোনো লাভ নাই আপনি চিন্তা করবেন অর্থ ছাড়া যদি কোরআন শরীপ পড়লে লাভ না হয় তাইলে আর কষ্ট করে কোরআনশরিপ পড়ার দরকার কি আমি সাল্লাল্লাহ পড়ি এটাই ভালো কথা ক খেয়াল করছেন কিভাবে আপনাকে কোরআন থেকে দূরে সরাইয়া দিলেও খেয়াল করছেন এইবার এই একটা বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষকে সাথে সম্পর্ক রাখবানা এই যুগের আবু জাহেলরা আপনাকে ধোকা দিয়া বলে অর্থ ছাড়া কোরআন পড়লে লাভ নাই এইভাবে ঘুরাইয়া আপনাকে কোরআন থেকে দূরে সরাইয়া দেওয়ার চক্রান্ত করছে একটা উদাহরণ দিলাম চল আরেকটা উদাহরণ দেলামাশ কিন আগে একটা বক্তব্য দিয়েছে অনলাইনে যারা একটিভ তারা হয়তো ওই বক্তব্যটা শুনেছে। কি বক্তব্য মুক্তি দিতে পারে না এরে দোস্ত আপনার কাছে বলে ওই বিশ্ব সুফি সম্রাট মুক্তি দিবে কারণ তার কাছে গেলে মুসলমান হওয়া দরকার নাই খ্রিস্টান হওয়া দরকার নাই যে কোনো মানুষ তার কাছে গেলে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে নজরুল্লাহ আমি আপনি হয়তো একটু সচেতন বাংলাদেশের বহু অঞ্চলে আমাদের যাওয়া আসা আছে মাত্র নগদে দেখছি। একজন আল্লাহর মধ্যে জিজ্ঞেস করা হচ্ছে শেষ নবী কে বলেন তো আল্লাহর বান্দা বলতেছে ইব্রাহিম আলীলাম তাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনার নবীর নাম কি বলতে পারে না মানে আপনি মুসলমান না হিন্দু কয় মুসলমান মুসলমান বলতে পারে না তার নবীর নাম কি আফসুস বাংলাদেশে এখনো এইরকম অঞ্চল আছে আপনাদের জানা নাই এই রকম অঞ্চল গুলোর জানে না যে কালিমা পড়তে পারে না যে এই এইরকম মানুষগুলার কাছে যখন এই দাওয়াত পৌঁছে যায় যে আল্লাহকে পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্যে কোরআন পড়তে হয় না দিন মানতে হয় না বাবার কাছে আসলে কাজ হয়ে যায় ওই মানুষ চিন্তা করবে তাইলে বাসলাম সব গাঠি ওই ধান বেচা চাল বেচা ওই কষ্টের টাকাগুলা গুলা দিয়া বাস ভাড়া বাবার চলে আসে মাসে বছর এই মানুষগুলার জিন্দগি তে কোরআন শিখার প্রয়োজন অনুভব করবে না ওলামা ওলামায় যদি দাওয়াত নিয়ে তাদের কাছে যায় দাওয়াত যদি দাওয়াত নিয়ে তাদের কাছে যায় অথবা কোন দিনের মোবাল্লিক যদি দাওয়াত নিয়ে দায়ী যদি তার কাছে যায় সে বলবে আমার তো বক্তব্য এক মুরিদ লেডি মরিদ মহিলা সে তার বাবার দরবারে সেই ছোটবেলা থেকে এসে তার সাক্ষাৎকার বলছে ছোটবেলা থেকেই বাবার দরবারে থাকে বলে আমি কত ছোটবেলায় আসছি যে আমাকে চেনা যায় না আমি ছেলে না মেয়ে টুপি বাবারে খুশি করতে পারলে নবী খুশি নবী খুশি থাকলে আল্লাহ খুশি কত সোজা রাস্তা রাস্তাটা কত সোজা এই মহিলার দিন শরীর বোঝার কোন চেষ্টা নাই চিন্তাও নাই তাকে ধোকা দেওয়া হয়েছে এই যুগের এই ভন্ড প্রতারক পেটওয়ালারা ডাইরেক্ট এটা বলে না কোরআন শুনবারা তারা ঘুরাইয়া বলে কোরআন মানুষকে মুক্তি দিতে পারে না এর প্রতারক শুনিরা ওই যুগের আবু ফেলা হয়েছে আল্লাহ কসম এই বন্ধ করা হবে দোস্ত মহতারা আস্তে আস্তে আগেবার তিসি দেখবেন একটু পরে আপনিও আবু জাহেল হয়ে যান কিনা সম্ভাবনা আছে চুপচাপ থাকেন দেখেন গায়ে পড়ে কিনা যদি পরে সতর্ক হয়ে যাক যদি পরে যায় আপনার গায়ে আপনি সতর্ক হয়ে যান আমার তো কিছু বলার নাই আমি তো কোরআন থেকে কথাগুলো বলতেছি রাগ করেন না আমি জানি ওই লম্বা অনেক সদস্য তাদের লাইন সিরিয়াল বড় লম্বা আমি জানি তাদেরকে হাতে পায়ে ধরিয়া দিন ভাই হিসেবে বুকে জড়াই আনিয়া ভাই তোমাকে বলতে চাই একটু মনোযোগ দিয়ে শোনা जारीर क्या छागल महिष खट खाव डाल चाल खा तर तेल बन तरह चेहरा चक चक्री पाइला तुम्हार मगजर मध्य बुद्धि विवेचना चिंता करो চট্টগ্রামে মাজার পাইলাম একটা লেখা দেশে গরু যারা ব্যবসা করে তাদেরকে আমরা নাম দিয়া বলি গরু ব্যাপারী যারা চালের ব্যবসা করে নাম দিয়া বলি চাল ব্যাপারী হ্যাঁ বলেন না তো যে সমস্ত মানুষগুলা মরিদদের ডাইলচাল ব্যবসা করছে এরা মৃত্যুর পর নাম চলে গিয়া তাদের মাজারের মধ্যে লেখা হবে স্বাভাবিক আমার কাছে ছবি আছে বড় এই মধ্যে দেখি লেখা আমি হাসতে হাসতে সে যে মানুষের ঘিলু কোন পর্যায়ের পচন ধরলে ওই দান বক্সের টাকা দিতে পারে ডান বক্সের মধ্যে লেখা বাবা পেটুক শাহ রহমাতুল্লাহ আলহ চিন্তা করছেন আমরা দুষ্টমি করে ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি আমি আগাগোড়া ওই জায়গায় একটা মাজার আছে ওই মাজারটাকে আমরা দুষ্টমি করে বলতাম বাবা ডিমশাহ রহমাতুল্লাহ বাবা ডিম শাহ রহমাতুল্লাহ আলাই কেন মুতালিবশাহ একটা মাজার আছে নদীর পার ফরিদাবাদ মাদ্রাসার পাশে মেল বেরাক বেরাকের পরে বাবা মুতালিবশাহ এই বাবা মুতালিবশাহ মাজারের পাশে একটা বড় বটগাছ ছিল নদীর একটু ভাঙ্গনে ঝড়ে ওই বটগাছটা পড়ে গেছে ওমা কয়দিন পর দেখি বটগাছ সরাইয়া ওই জায়গায় মাজার হইতেস আমরা জিজ্ঞেস করলাম কিরে ভাই এখানে মাজার হইতেছে বলে হয় আল্লাহ আল্লাহওয়ালার কবর আছে আল্লাহওয়ালা এটা আর বহুদিন সহ্য করছেন আর সহ্য করেন নাই লাথি দিয়া বটগাছ ফলাইয়া দিস এখন মাজার হইতেস তা আমাদের এক উস্তাদ ছিলেন হজরত মাওলানা আতিকুল্লা রহমতুল্লাহ আলহরত ইন্তকাল করছেন কুমিল্লা বাড়ি বড় রসিক মানুষ ছিলেন মজার মজার কথা বলতেন তা আমরা বললাম হুজুর আমরা তো দেখি নাই আপনারা তো বহু আগে থেকে হুজুর অনেক আগের থেকে মাদ্রাসা স্বাধীনতার আগের থেকে হুজুর আপনারা কোন সময় জেনেছেন কিনা এই জায়গায় কবর ছিল তো হুজুর বলি নদী আরো কত ভিতরে ছিল ভরতে ভরতে নদী ওই জায়গায় গেছে ওই জায়গায় কবর আসবো থেকে। তবে একটা সম্ভাবনা আছে সেটা হইলো ওই যে বাবা মুতালিফ শাহ শুয়ে আছে ওই বাবায় ডিম ঘুম পাটতে পারে নাইলে এখানে কব কবরের কতের ভেতরেছে তখন থেকে আমরা নাম দিয়ে দিছি বাবা ডিম শাহ রহমতুল পাহাড়ের চিপায় ওই সমস্ত একদম পাড়া গায়ে ওই সমস্ত জায়গায় বাবার এই পায় নাই বাবারে আজরাইলে পাইছে সব বড় বড় মহাসড়কের পাশে হ্যাঁ লাল সালু জুলাইতে সুবিধা হয় তাই না জিকির করার কথা আজরাবারে ওই জায়গায় যায় পাওয়ার কথা বাবাই কেন খালি মহাসড়কের পাশে আইসা মরে কথা আমার জবাব এগুলা তুমি কেন বুঝোনা দুষ্ট তুমি কেন বুঝো না বাবার কাজটা কি বাবার কাজটা হচ্ছে মানুষকে আল্লাহ থেকে দূরে সারাইয়া দেওয়া নবীর কাজ ছিল মানুষকে দূর থেকে আল্লাহর কাছে আইনা ভিড়াইয়া দেওয়া জুড়াইয়া দেওয়া এটা হচ্ছে নবীর কাজ কাজেই বাবাদেরও তো কাজ এটাই হওয়ার কথা যে সমস্ত মানুষ আল্লাহ থেকে দূরে সরে যায় ওই মানুষগুলাকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়া অথচ আমরা আশ্চর্যের সাথে লক্ষ্য করি বাবার দরবারে আন শিক্ষার ব্যবস্থা নাই দেখেন খাজার দরবারে যায়া দেখেন কোর আন শিক্ষার ব্যবস্থা নাই রসুলের মসজিদে আন শিক্ষার ব্যবস্থা ছিল কিনা আজও মসজিদের নবীতে কোরআন শিক্ষার ব্যবস্থা আছে কিনা মসজিদে হারামে কোরআন শিক্ষার ব্যবস্থা আছে কিনাই যেখানে পাই ধর জাগায় বসাইয়াচা এই নামাজের সুরাগুলা পারেন কিনা একটু শুনান্ত দেখি তো এক চাষারে পাইছি টুপি দেখে বুঝছি বিশেষ অঞ্চলের বিশেষ পিসাবের মরিত তো চাচারে বললাম চাচা আপনি তো মনে হয় পির সবের মুড়িদ মনে করছে আমি তো হুজুর মানুষ আমিও তো পীরের লোক পাবলিক মনে করে হুজুর মানি সব পীর হ্যাঁ হুজুরের সাথে আছে আমরা অস্বীকার করি না কিন্তু আমার এই প্রশ্ন শুই না খুব আবেগতাড়িত হইয়া আরো খুশি হইয়া বলতেছে জি বাজান জান বিশ বছর ধরে যাই মাসা আল্লাহ তা আমি বললাম ঠিক আছে তাইলে আপনি একটা কাজ করেন আমার একটা সুরা শোনান নামাজের সুরা আমাকে থামেন আপনি থামেন মক্কার মধ্যে আল্লাহর না জিলে চুপ করে বাবার দরবারে বিশ বছর ধরে যান বাবা আপনাকে কোরআন শিখায় নাই হুজুর ২০ বছর ধরে বাবার দরবারে তো যায় কিন্তু নি তোমরা পলাবায়ন শহরের পলাবায়ন তো ওগুলা বুঝবে না ওই না অনেক অঞ্চলে বলে নাড়া কেউ বলে খের বলে আমি তো খের দৈরা মুড়ি ধুইস কি আশ্চর্য এটা আবার কোন সিস্টেম রে বাবা খ্যার ধরা কেমনে মুড়ি ধুয়েছেন বলে আমি যেই সময় বাবার কাছে গেছিলাম ওই ঘরের ভেতর থেকে বাবা ঘরের থেকে বাইর হয় না ঘরের ভেতর থেকে রশি ছেড়ে দিয়েছে বলে এই রশি ধইরা সবাই মুড়ি ধ বাবা মুড়িদ করাইছে মাইকে তারপর বলে রশি তো একটা পর্যায়ে যায় শেষ হয়ে গেছে আমরা তো আর রশি পাই না তো তারপর ভিতর থেকে ঘোষণা আসলো যে প্রত্যেকে প্রত্যেকের সামনে যে আসে তার পিছনের ওই নিতম্ব ধৈরা বসেন তাইলেই হয়ে যাবে আমি ধরতে যাইয়া দেখি আমার সামনে মহিলা একটা বসা বেড়ি তো কি ধর্ম না এই চিন্তায় আছে তো পাশের ভদ্রলোক আমার এই দৃশ্য দেখে আমার উপর দয়া করছে বলে যে আপনি টেনশন করেন না ওই যে মহিলার নিচে খের দেখা যায় ওগুলা ধইরা বসেন জয়েন হয়ে যাবে বাবার সাথে বলে আমি তো এই খের দি মুড়ি ধরছি এরে মানুষ এরে কর মাথার মধ্যে আল্লাহ একটু বিবেচনা বুদ্ধি দেয় নাই পীরের কাজ তোমার থেকে নেওয়া না পীরের কাজ হচ্ছে তোমাকে দেওয়া কোরআন শিখাবেন এটা কথা বলেন কথা বলেন এই যে লক্ষ লক্ষ মানুষকে এই মাজার এই সমস্ত খাজারা নিজেদের দিকে আকৃষ্ট করছে ঢুকাই দেওয়া হয়েছে ভণ্ড প্রতারকটা আপনাদেরকে ডাইরেক্ট ওটা বলে না একটু ঘুরাইয়া বলে কোরআন থেকে দূরে সরে যাও খেল করতেছে গেল একটা এগুলো হলো নেক্সট সুরতে ধোকা মানে আমাদের সুরত ধৈরা দেয় এরপর আসে বাংলাদেশে বহু পদ্ধতিতে চলছে এই কথাগুলো শোনার আগে আমি বলার আগে আগে আপনার মস্তিষ্কটা একটু ক্লিয়ার করেন এইখানে এটা বিএনপির মজমা কথা বলে এই মজমাটা কি বিএনপির কোনো জনসভা আওয়ামী লীগের লোক আছে কি নাই জামায়াত ইসলামের লোক আছে কি নাই হ্যাঁ বুঝা গেল এই প্যান্ডেলটা এটা একটা নির্দিষ্ট মতের মানুষ সবাই একসাথে আমরা হয়েছি সেই মতটা হচ্ছে কালিমা কালিমা কালিমার পতাকাতলে কথাগুলো শুনবেন না এটা বলতে চাচ্ছি আল্লাহ আকবর মানুষকে কোরআন থেকে দূরে সরানোর কি কি চক্রান্ত চলছে একটু খেয়াল করেন আমার আমি এই বাচ্চাগুলা আমি খেয়াল করি তাদের প্রত্যেকের কাছে অ্যান্ড্রয়েড সেট এই মানুষ আমি বলছি খেয়াল করেন আপনি शेष दु पक्ष कठिन शुरूा मन रही है देखते आबू जहेलिका पालन करा আবু জাহেলা মানুষকে আন থেকে দূরে সরাইয়া রাখতো আপনি বাবা মা আপনার সন্তানকে আন থেকে দূরে সরানোর চক্রান্ত লিপত কিনা আপনি খেয়াল করেন তো একটু আমি বলি আপনি দেখেন মিলে কিনা ছোট্ট ছোট্ট বাচ্চাদের কাছে দেখি সেট পকেটের মধ্যে ভরা অথবা হাতে থাকে আগে তো বাচ্চারা দেখলে আমাদেরকে একটু এখন আলহামদুলিল্লাহ বহু বাচ্চা আছে দেখলে একদম সোজা হয়ে দাঁড়াইয়া থাকে বান্দা বাচ্চা দেখি আট থেকে বারো বছর এই বয়সী বড়দের কথা বাদ দিলাম যারা কৈশুরে আছে ওদের দিলাম। এখনো যারা শৈশবে যুবকদের কথা তো বাদ আসতেছি যুবকদের কথায় শৈশবের কথা বলতেছি শিশু বাচ্চা তার হাতের মধ্যে অ্যান্ড্রয়েড সেট পকেটের মধ্যে রায়খা শয়তানের লেসটা টানতে টানের মধ্যে ঢুকাইছে হেডফোন আমি এটা নাম দিয়েছি হাই আমার সমাজ লিফটের মধ্যে সে আমাদের সামনে মুরুব্বি আমরা মসজিদের হিসাব বাদ আমি তো এলাকার একজন মানুষ স্থায়ী বাসিন্দা সেই হিসাবে তো এলাকার আঙ্কেল চাচা যাই হোক তার বাবার সাথে আমি চলি সেই হিসেবেও তো আমাকে একটু রেসপেক্ট করার কথা সমাজ কোথায় গেছে আদব আখলাক কোথায় গেছে মনে রেখেন দিনই শিক্ষা না থাকলে আদব আখলাক থাকবে থাকবে না না। লিফটের মধ্যে আমার সামনে দাঁড়ায়া চোখ বন্ধ করে দেখি আমি হাসি চোখ বন্ধ করে খালিয়াম করে মাথা ঝুঁকায় আর শরীর না চায় আমি বুঝতেছি হামলা হইতেছে আরেক জায়গায় প্রকাশ পাইতেছে আরেক জায়গায় হামলা হইতেছে কানে প্রকাশ হইতেছে কারণ সে পোলা বানে এখন এগুলো শোনে না এখন বড় আপডেট আরো বহুত উপরে চলে গেছে পোলা ভাই এখন সাকালে হয়ে গেছে ছোট্ট বাচ্চা কানের মধ্যে গান শুনে তার কোনো প্রবলেম নাই কানে কোনো প্রবলেম নাই অথচ ডাক্তারদের বক্তব্য হচ্ছে এইভাবে নিয়মিত হেডফোন ইউজ করলে ইয়ারফোন ইউজ করলে কানের মধ্যে ক্যান্সার হতে পারে ডাক্তারদের কথা আমার কথা না কথা না এটা রাখেন এটা। মাঝে মধ্যে দেখি মা কে অথবা কাজের বুয়া কে অথবা ড্রাইভার কে কখনো কখনো বাবাকে এই বাচ্চার সাইজে বড় ব্যাগ কান্দে বুঝাই যায় ক্রিকেটের ব্যাগ নিজে লইতে পারে না কান্দে বাবার কান্দে বুয়ার কান্দে মার কান্দে সারেরা পিছনে পিছনে হাড়ে সারের সামনে সামনে হাড়ে কলা বাগান ক্রিকেট মাঠ ধানমন্ডি ক্লাব ক্রিকেট মাঠ ওখানে আসবে অথবা নাম্বার ক্রিকেট মাঠ ওখানে আসবে কেউ গণি স্যারের কাছে যাবে কেউ উমুক স্যারের কাছে যাবে যাচ্ছে। নজরে ছোট্ট বাচ্চা তাকে যখন ওই পোশাক গুলো পরানো হয় তাকে দেখা যায় মনে হয় যেন চাঁদের দেশে যাচ্ছে ছোট্ট বাচ্চা তো ওই জিনিসপত্র ঠিক রাখার জন্যে গার্ড যেটা পরাইছে ওই গার্ড কারণে ঠিকমতো মতো পাও আনতে পারে না দৌড়নের সময় দেখি চাগায় চাঙ্গায় দৌড়ায় দৌড় ওজন শৈলে কোনো সমস্যা নাই বাচ্চার কোন ধানমন্নি পুরোনা কত কতক্ষণ জায়গায় এখানে আসে কেউ নজরুল সঙ্গীত শিখে কেউ রবীন্দ্রসঙ্গীত শিখে কেউ লালন সঙ্গীত শিখে আহারে কত রকমের গান শিখে কোনো প্রবলেম নাই ওকে সপ্তাহে একদিন ডান্সের কাছে যায় ডান্স মাস্টারের কাছে যায় সেখানে কেউ ব্রেক ডান্স শিখে কেউ কি বলে এগুলো আমার মনেও থাকে না এগুলা নানান রকমের ডান্স কোনো প্রবলেম নাই। সপ্তাহে একদিন যায় আর্ট স্কুলে দোস্ত এগুলা আসমানের উপরের খবর বলছি না আমার আপনার ঘরের খবর বলছি আমি সপ্তাহে একদিন যায় আর্ট স্কুলে সেখানে আর্ট শিখে যাবে লেখে কোন মধ্যে তাকে দিচ্ছেন বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ রাইখা আজকের কি কি সাবজেক্ট আছে এগুলার সমাধান কোথায় পাওয়া যায় অক্সফোর্ডে এড হুইটা ওখান থেকে এসে সমাধান নিয়ে আসার জন্য তাকে ইন্টারনেটের লাইন দিয়ে দিছেন বাচ্চাটা মনোযোগের জন্য আপনারা পারসেন্ট বাচ্চা পড়ন আসক্ত হয়ে গেছে ল্যাংটা ছবি ঘরের মধ্যে বৈশা প্রবলেম নাই, সব ঠিক আছে ওই ভাইটাই যখন আমি বলি ভাই আপনি তো আমার সাথে আমার অভিজ্ঞতা বলতেছি আমি সে বলেস কম তো এখন এগুলা মাথায় দিলে চাপ পরবে চাপ পরবে একটু বড় হয়ে কয়দিন পরে দেবনে খেল করে রবিন্দ্র শিখলো তার মাথায় চাপ পরে নাই নজরুল সঙ্গীত শিখল মাথায় চাপ পরে নাই আর্ট শিখলো মাথায় চাপ পরে নাই ডান্স শিখলো মাথায় চাপ পরে নাই ক্রিকেট খেলা শিখে মাথায় চাপ পরে না বডিতে চাপ হয় না স্বাস্থ্যে এনার্জিতে সারাক্ষণ প্রবলেম হয় না সারা রাত বসে বসে ব্লু দেখে তার মাথায় চাপ পরে না বা চাপ পরে কখন যখন তাকে কোরআন শিখানের কথা বলি আপনি মনে করেছেন আপনি দিনদার এরে না ভাই না ওই যুগের আবু জাহেলরা অন্য মানুষকে বলত আর আপনি এই যুগের আবু হইয়া আপনার নিজের পরে পার্থক্য নাই যেহেতু পার্থক্য নাই আল্লাহ হুমকিটাও আপনার জন্যই শাস্তি আপনার জন্যে আল্লাহ মাফ করুক এই হইল একটা মানুষকে থেকে দূরে চক্রান্তে আমি নিজে লিপ্ত আমি নিজে লিপ্ত আমার সন্তানের ব্যাপারে সন্তানের চিন্তা করে করে এখন তাকে নানান শিক্ষায় আপনি শিক্ষিত করছেন অথচ বড় আফসুস এই সন্তান আল্লাহর মোকদ্দমা আদালতে আপনার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করবে আল্লাহ হেফাজত করুক আরেকটা বুঝে বাংলাদেশে এখন নানা রকমের সিনেমা হয় নাটক হয় সিনেমা নাটকের মধ্যে দেখবেন একটা চরিত্র থাকে থাকে গাদ্দারে একটা রূপ দেয় সাজায় বিভিন্ন স্বাধীনতা দিবসে অথবা বিজয় দিবসে স্কুলগুলোতে একটা প্রোগ্রাম হয় একটা ইভেন্ট এটা যেমন খুশি তেমন সাজো আছে কিনা একটা ইভেন্ট আপনারা যদি কেউ দেখে থাকেন তাইলে আমার সাথে আশা করি একমত এই যেমন খুশি তেমন সাজো এই সমস্ত প্রোগ্রামগুলাতে দেখবেন তিন চারটা বাচ্চা মিলে একটা প্রোগ্রাম সাজায় কি প্রোগ্রাম সাজায় একটা যুবতী মেয়ে বানায় একটারে ছোট্ট বাচ্চা স্কুলের ছোট্ট বাচ্চা একটারে যুবতি মেয়ে বানায় আরেকটারে ভাই বেরাদাই আপনাদের সামনে চার পাঁচজন এইভাবে দর্শকদের সামনে আইসা হাজির হয় বিচারক প্যানেলের সামনে আইসা হাজির হয় কি করে হচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় টুপি দাড়ি লাগাইয়া দিছ সুন্দর করে সে ওই মেয়েটারে ধরে টানা টানি করে আর মুক্তিযুদ্ধে বাঁচাইয়া তার জুতা পেটা করে বিজয় মিছিল গুলাতে আমরা দেখেছি एक मानुष के ट्रक सामने दाड़ कर देखे दाड़ी गलार मध्य जूतार माला हमारे उदाहरण शुरे एक बारे फिनिशिंग दीब दुहजार तेरते जन शाहबाग गणजागरण मंच बसल से बक्तव्य बक्तव्य दिमत नहीं जालेमर विचार चाह সোজা কথা কিন্তু কুৎসিত লেখালেখি করা শুরু করলো গোটা দেশের তৌহিদি জনতা ফুসে উঠলো আন্দোলন চাঙ্গা হলো এটা স্তমিত হয়ে গেল সেই কথা আপনাদের মনে থাকার কথা ওই যে ওভার ব্রিজ ওই ওভার ব্রিজে আমি উত্তর দিক থেকে আসতেছি দক্ষিণ দিক থেকে এক যুবতী মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে আগাইতেছে আমাকে ক্রস করবে করবে তাদের ভেষভূষা দেখে আমি বুঝেছি তারা শাহবাগ থেকে এসেছে কপালে ফ্লাগ লাগানো হাতের মধ্যে গালের মধ্যে বাংলাদেশের আকা ড্রেস আপ দেখে যাচ্ছে শাহবাগ থেকে আসছে দেখেই বুঝা যাচ্ছে মালকতা আসতেই পারে আমি আগেই বলেছি তাদের যে চেতনা ওই চেতনার সাথে আমাদের কোন দিমত নাই কিন্তু এটাকে কোন দিকে রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে এইটা একটু আপনাদেরকে শোনাই এটার পেছনে কারণটা কি ছোট্ট বাচ্চা যেই বাচ্চাটা মৌলভী কি জিনিস বুঝে না একাত্তর কি জিনিস বুঝে না রাজাকার কি জিনিস বুঝে না ধর্ষণ কা শেষ থেকে জেনে আসছে। সেখানে কিছু অপরাধীর শাস্তি চাওয়া হয়েছে যাদের নাম রাজাকার সেটা হয়তো শুনছে এখন তার মা তাকে রাজাকারের রূপ দেখাচ্ছে এই যে মানুষ দেখছ এই যে রাজাকার দোস্ত টেলিভিশনে না নাটক হয় সিনেমা হয় সেখানে ভিলেন চরিত্র থাকে ভিলেন চরিত্র তৈরি করার জন্যে আর কারো রূপ তোমার পছন্দ হয় না একটা ভিলেন তুমি বানাচ্ছ কিভাবে তার মাথার মধ্যে একটা টুপি দিচ্ছ তার গালের ও থুতির মধ্যে একটু দাঁড়িয়ে লাগাইয়া দিচ্ছ এটা ভিলেন এটা গাদ্দার এটা গ্রামের মরল সমাজের নিকৃষ্ট মানুষের রূপটা তাকে তুমি দিয়েছ দাড়ি আরে দোস্ত স্পষ্ট করে বলতে চাই এই কথায় আমাদের দিলের মধ্যে কোনো কোন রকমের সংশয় নাই দিলের কথা অন্তরের কথা তুমি মানো আর না মানো তুমি ইতিহাসকে বাক দিকে চেষ্টা করো তুমি করতে পারো ইতিহাস বড় নির্মা মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে ছিল না একাত্তরের মুক্তিযুদ্ধ টুপির বিরুদ্ধে ছিল না একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল মজলুমের প্রতিরোধ জালেমের বিরুদ্ধে কথা বলেন ঠিক না। যদি তাই হয় मानुष्ला दूर सरान चक्रांत चलते এই যুগের আবু দেখেছি। যারা অ্যাওয়ার্ড পেয়েছে অধিকাংশের মাথায় টুপি অধিকাংশের গালে দাড়ি আলহামদুলিল্লাহ কর কি বুঝা গেল মুক্তিযুদ্ধের ইতিহাস আমি পড়েছি দেখেছি আমাদের বহু মুক্তিযোদ্ধা इसलमर बिुद्धे दाड़ाते चाह आरुदे मुक्तिजुद्ध के दाड़ करान उद्देश्य न उद्देश्य हमेशा चक्रांत कर मानुषे दिल और दिमागर मध्य इसलमी पोशा ইসলামী ভেষভূষা ইসলামী শিক্ষা ব্যবস্থার তোলা ঘিরা তৈরি করা এটা মাকসাদ করতে পারলে কি হবে করতে পারলে আপনি চিন্তা করবেন তাইলে তো আমার ছেলেকে মাদ্রাসায় দেওয়া যাবে না আপনি চিন্তা করবেন এটা একটা উদাহরণ দিলাম আরো উদাহরণ শোনেন আপনি হয়তো ভাবতে পারেনা আমি আবু জাহেল করেন বড় স্পর্শকাতর বিষয়টা আমি তো থাকি এমন এক জায়গায় সায়েন্স ল্যাবরেটরিতে সেখানে ঢাকা ইউনিভার্সিটির পাশে আমার অবস্থান কথার কথা दाड़ी रखारे नाना रकम शिकार है पैंट टे रकम्य शिकार रिपोर्ट आसे पत्र তাকে জঙ্গি সন্দেহে ধরা হয়েছে জঙ্গি কেন সন্দেহ হইল দেখা গেছে সে টাকা উপর কাপড় পরে কথা চিন্তা করে। যাই হোক কয়েকদিন হাসান রুহানি ইরানি জঙ্গি প্রেসিডেন্ট তার ভাগিনানার হাতিজার নাম ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ধরা পড়ছে কি অপরাধ তার আমেরিকা রাষ্ট্রদূতকে হত্যার হুমকি দিয়েছে যারা কলঙ্কিত করে যারা কলুষিত করে তাদের সাথে জেহাদের কোনো সম্পর্ক নাই আমরাও চাই ওই সমস্ত জঙ্গিদেরকে ধরে পুলিশ তার ফেসবুক স্ট্যাটাস দিই তার অবস্থান আমি নাম নিলাম না একটা পত্রিকা তো আমার কাছে মনে হয়েছে যে সে ফুটুস হয়ে যায় পুলিশের রিমান্ডের পর এই সব পত্রিকাওয়ালা ইলেকট্রনিক মিডিয়া আর ওই সমস্ত প্রিন্ট মিডিয়াওয়ালাদের সবগুলার চেহারা রকম ফেকাশি হয়ে গেছে এরকম পুষ হয়ে গেছে কেন পুলিশের রিমান্ডে নেওয়ার পর জানা গেছে ওইটার নাম হইল হাসান রুহানি আসলে খুইলা নানান জায়গায় হুমকি দেয় জঙ্গি সে জিহাদি মানুষ আমরা তো দেখলাম জিহাদ করতেছে দেখলাম তো এই রকম বহু বহুর এইরকম নামধারী কাদিয়ানি আছে যারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্পৃতি বিনষ্ট করতে চায় মুসলমানদের জানাই দিতে চাই মোহাম্মদুর রসুল যারা তারা ভিন্ন ধর্মের মানুষকে বোকে নেয় পিক দেখায় না মনে রাই আমরা বলি এই দেশে যত জাতিবাস করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান गोलजुग सृष्ट दांगा लगा चक्र बार बार चेष्टा करतर्क सचेतरकार कथा যে জঙ্গি এখন এমন এক সুন্দর শব্দ কাউকে দমানোর জন্য এটা লাগাইয়া দেওয়াই যথেষ্ট কারো মুখ বন্ধ করার জন্য তার উপর জঙ্গি তকমা লাগাইয়া দিলেই তাকে ঠান্ডা করা যায় বড় সহজ হিসাবে এটা আলহামদুলিল্লাহ ওই ইউনিভার্সিটির ছেলেগুলোর কথা বলতিছিলাম দোস্ত কিছু ছেলে যুবক আমার সাথে একটু হৃদতা বেশি সম্পর্ক বেশি মুরব্বীদের কাছে বয়সের কারণে দূরত্বের কারণে যায় না আমাদের সাথে একটু বয়সের দূরত্বটা কম এই জন্যে আমাদের কাছে তাদের আনাগোনাটা বেশি তারা এসে এসে আমাদের কাছে দুঃখ প্রকাশ করে আফসুস করে কিছু ছেলে তো ঝরঝর করে চোখের পানি ফেলে আর কান্না করে কি সমস্যা রে ভাই বলে হুজুর ক্লাসে যখন বসি শিক্ষকদের কাছ থেকে কটু কথা শুনি ব্যঙ্গাত্মক শব্দ শুনতে হয় মৌলবাদী জঙ্গি সেকেলে গাইয়া কত রকমের কথা শুনি গায়ে মাখি না যুদ্ধ করে চলছি সহপাঠী সহপাঠী তাদের কাছ থেকে নানা রকমের কটোক্তি শুনি অফিসে কথা শুনি হাটে ঘাটে মাঠে সব জায়গায় কথা শুনি পাড়ায় মহললায় আপনজনের কাছ থেকে কত কথা শুনি দুঃখ লাগে না সুন্নত মনে করে এড়াইয়া যায় আমার রসুলতো গালি খেয়েছে। আমার রসুল তো পাথর খেয়েছেন আমার রসুলের মুখের মধ্যে হজরত একটা আর সহ্য করতে পারি না কোন জায়গা সেটা বলে আমার মা আমার মা আমাকে বলে বাবারে দেশের পরিবেশ ভালো না সময় ভালো না দাড়িগুলা কাইটে ফেলো বয়স হইলে রাখতে পারবা কে বলে এটা मायके पे सन्तान मायश्रय से मा बोलते दी का नबीर खिलाफ करो ती बोझा गलगेहेलरा तरफ शत्रु के बोल मानुष केवल कें क्यों इटार कारण हम सतरशो सतान्न थके हाथ हो समय काटार जन्से क्या इटा কর্তৃত্ব বিস্তার করা যাচ্ছে না অথচ তাদের সামনে স্পেনের ইতিহাস ক্লিয়ার স্পেন আটশো বছর মুসলমান শাসন করেছে অথচ খ্রিস্টানরা দখল করার মাত্র আট দিনের মাথায় একটা আরবি স্পেনে ব্যবহার করা যায় নাই তো নিশ্চিন্ন করা হয়েছে ইসলামের ভাষা পর্যন্ত নিশ্চিন্ন করা হয়েছে। ওই যে আমি শুরুতে আল্লামা কর্তুবী রহমাতুল্লাহে আলয়ের কথা বলেছি সেই আল্লামা কর্তুবী রহমাতুল্লাহে আলাই স্পেনের মানুষ কর্তুবা কর্তুবা মুসলিম শাসনামলের এক শহরের নাম কর্তবা ওই শহর আজও আছে ওই নামটাও আজও আছে শুধু নামটাকে একটু পরিবর্তন কইরা এখন নাম হয়েছে করডোবা আজকের করডোবা সেই মুসলিম শাসনামলের কর্তুবা যে কর্তুবা থেকে আল্লামা কর্তুবী রহমাতুল্লাহ আনে এই উপমহাদেশের ইংরেজদের সামনে সেই স্পেনের ইতিহাস কি ব্যাপার তারা মাত্র আট দিনের মাথায় ইসলাম নিশ্চিন্ন করতে পারলো অথচ ভারত উপলো তদন্ত কমিশন রিপোর্ট পেশ করলো তিনটা সুপারিশ পেশ করলো মুসলমান খবর নাই মুসলমানের খবর নাই মুসলমান আত্মপরিচয় ভুলে গেছে মুসলমান मुसलमानी शुरू कर लेकर इतिहास देखो कि आलम के गो मुसलमान तीन टाइम पेश কি সুপারিশ এক নাম্বার হচ্ছে মুসলমানদের বুক থেকে কোরআনকে সরায়া দেন দুই নাম্বার সুপারিশ এই কোরআনের শিক্ষক ধারক বাহক ওলামায় ক্রামকে হত্যা করেন তিন নাম্বার সুপারিশ আমাদের সংস্কৃতি আমাদের সভ্যতা আমাদের তহজিব আমাদের তামাদুন আমাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষা প্রক্রিয়া সব মুসলমানদের মধ্যে পুশ করে দেন এটা বিশ্বের মতো কাজ করবে মুসলমান সমাজ মুসলমান যুবকরা যখন আমাদের সংস্কৃতিতে অভ্যস্ত হবে মুসলমান সমাজের যুবকদের চেতনা বিলুপ্ত হয়ে যাবে ঘুমিয়ে পড়বে চেতনা বিলুপ্ত হয়ে গেলে ওই যুবক কোনো প্রতিবাদ করার হিম্মত থাকে না সে প্রতিবাদ করতে পারে না বরং যারা প্রতিবাদ করে তাদেরকে উল্টা শত্রু মনে করে এই উপমহাদেশ ভোগ করে নাই স্পেনের মতো ইসলাম এই উপমহাদেশ থেকে নিশ্চিহ্ন হয় নাই কেন হয় নাই কারণ স্পেনের ওলামায়াম স্পেনের মুসলমান পরাজিত হওয়ার পর নিজের ক্যাম একজন শাহাদত বরণ করেছেন অন্য এলাকায় প্রতিবাদী আরেকজন দাঁড়ায় গেছেন তিনি শাহাদত বরণ করেছেন আরেকজন দাঁড়ায় গেছেন লক্ষ লক্ষ আলেমের লাশ ঝুলেছে আজকের বাংলাদেশের ঢাকার आलिम लाश झूले हजार आलिम झुलिए हत्या इंगरेजरा से शुरू कर लो मुसलमान आन सरान चक्रान तर मध्य चक्रान गोलान अहमद कदिया नामक एक कुलांगारे नबी हिसाब से दाड़ कर दे এ গোলাম আহমদ কাদিয়ানি আইসা ফতুয়া দেয় ইংরেজদের শাসন মানা ফরস আর মানা যেমন ফরস গুলাম আহমদ কাজিয়ারি ফতুয়া দেয় ইংরেজদের বিরুদ্ধে চেতনা বাধা একটাই ওই দুষ্দের বিরুদ্ধে মুসলমানদের লড়াইয়ের চেতনা জেহাদির চেতনা ওটাকে স্তব্ধ করা গেলে মুসলমান স্তব্ধ করা যাবে এই জন্য গোটা দেশে জঙ্গিবাদের হাওয়া ছড়াই দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ দর্শনের সেঞ্চুরি করে মাদ্রাসার ছাত্র দেখাতে পারবেন না দুর্নীতি করে ধরা পড়েছে কোটি কোটি হাজার কোটি টাকা দুর্নীতি করে যারা ব্যাংক লুটপাট করে ধরা পড়েছে মাদ্রাসার ছাত্র ছিল না মাদ্রাসার নাগরিক তৈরি করে আলহামদুলিল্লাহ যে মাদ্রাসার পক্ষে আয়োজন তারা সুনাগরিক যুদ্ধের প্রয়োজন হয় এক ইঞ্চি জমিন রক্ষায় যদি বাংলাদেশের সমস্ত ওলামায় ক্যালামের কল্লা দরকার হয় আমি তো এক নম্বরে দেশের স্বাধীনতা রক্ষা হয় আমার কল্যাণ দিতে প্রস্তুত আছি गोटा दे रकम एक छड़ा देदेशी देर चक्रांत निश्चित जानने এই চক্রান্তের খপ্পরে আমি আর আপনি পইরা আমার মা পর্যন্ত পড়ে গেছে যে আমার সন্তান যদি দাড়ি রাখে জঙ্গি বইরা তাকেও ধৈর্য নিয়ে যাইতে পারে আমার মা এখন তার দিনদার মা তার সন্তান কি বলতেছে দাঁড়িয়ে ফেল দিনদার বাবা তার সন্তানকে মাদ্রাসায় পাঠানোর কথা সে এখন ভাবতেছে মাদ্রাসায় পাঠাইলে না জানি অন্য ছেলেদের সাথে আমার ছেলেকেও জঙ্গি বইরা ধইরা নেওয়া যায় এরে ভাই আল্লাহর কসম মাদ্রাসা চেক করেন বাংলাদেশের সমস্ত মাদ্রাসা চেক করেন ভোর রাতে জানো আপনি যখন আপনার আট দশ বছরের আল্লাহরের বাচ্চাগুলো তারা জঙ্গির ট্রেনিং নেয় না তারা কোরআনের ট্রেনিং নিচ্ছে সন্ন্যতের ট্রেনিং নিচ্ছে আল্লাহর কসম এই নিরীহ প্রাণীগুলারে যারা জঙ্গি বলতে চায় সন্ত্রাসী বলতে চায় কথার কসম খায়া বলি জমিনের মধ্যে তাদের আল্লাহ চক্রান্ত থেকে এই দেশকে হেফাজত করেন বলেন আমিন মুসলিম উম্মকে হেফাজত করেন আমিন এই মাদ্রাসা গুলাকে হেফাজত করেন বলেন আমিন বলছিলাম ওই যুগের আবু জাহেল বলতো আত্মাউলি হাজাল কুরআন शयतान डायरेक्ट ओ बना कारण शयतान चक्रकम है शयान एक एक जुगे एक एक रकम चक्रांत कईरा मानुष के तरह रथ दूरे स्वर्ण चक्रान कर शयतान और दूसर शुने रख তোরাও তোদের কাজ অব্যাহত রেখেছিস নবীরাও নবীদের কাজ অব্যাহত রেখেছে নবীদের ওয়ারিসরা মরে যায় নাই তাদের রক্তের বিনিময়ে তাদের জীবনের বিনিময়ে তারা উম্মকে রক্ষার চেষ্টা তারা করেছে করছে করে যাবে ইনশা আল্লাহ আকমার আউলামের সতেথাস আছেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আল্লাহু আকমার আল্লাহ কবুল করেন এই মাদ্রাসাগুলার পাশে দাঁড়াইয়া যাবেন মনে রাখেন এই মাদ্রাসাওয়ালারা আপনাদের হিতাকাঙ্ক্ষী বানায় বন্ধু বানায় যারা আপনাদেরকে জান্নাতমুখী করার জন্য নিজের যান মাল সব দিতে প্রস্তুত ওই দেশের শত্রু বানায় না তারা দেশের দেশদ্রোহী বানায় না সন্ত্রাসী বানায় না সন্ত্রাসী কোথায় তৈরি হয় এটা আপনিও ভালো করেই জানেন আল্লাহ তালা সব শিক্ষা ব্যবস্থাকে আল্লাহ তালা দিনের জন্যে কবুল করেন আমিন আমিন ওয়া আখরুদাওয়ানা পাপড়ি টিভি হকানি ওলামাই কেরামের মুখপাত্র